আনাস ইবনু মালিক রাজিয়ালাহ আল্লাহতে বর্ণিত তিনি বলেন মোতায় সৈন্য প্রেরণের পর আল্লাহ দিতে গিয়ে খুদ্লেন জায়দ রাজি আল্লাহ তাল্লাহ পতাকা ধারণ করল এবং শহীদ হল অতপর জাফর পতাকা আলাল সেও শহীদ হল অতপর আবদুল্লাহ ইবনু রাওয়াহা রজি আল্লাহ তাল্লাহ্ন পতাকা ধরল এবং সেও শহীদ হল অতপর খালিদ ইবনু ওয়ালিদ রাজিয়াল্লাহ তাল্লাহ বিনা নির্দেশেই পতাকা ধরল এবং সে বিজয় লাভ করল তিনি আরও বলেন তারা আমাদের মাঝে জীবিত থাকুক তা আমাদের নিকট আনন্দদায়ক নয় আয়ুব রহমতুল্লা আলাহি বলেন অথবা আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন তারা আমাদের মাঝে জীবিত থাকুক তা তাদের নিকট মোটেই আনন্দদায়ক নয় এ সময় আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম এর চোখ থেকে অশ্রুঝর ছিল